সৎ কাঠোরিয়া অনেক কাল আগে একটা ছোট্ট গ্রামে এক যুবক থাকতো তার নাম ছিল অ্যালন সে খুবই সৎ লোক ছিল নিজের জিনিস না হলে সে তা কিছুতেই নিত না মজার কথা হলো সে চোরেদের সঙ্গে থাকতো তারা দিনের বেলায় গ্রামের লোকেদের বাড়ি থেকে চুরি করত আর রাতে নিজেদের এই অসৎ পথের রোজগার দিয়ে ভুড়িভোজ করত। কিন্তু না তুমি খাবে না এখানে আমিই সবচেয়ে রোগা এটা আমাকে দিয়ে দাও এটা কি আমি খাবারের কথা বলছি না তোমরা যা করছো সেটা ভালো লাগছে না চুরি করা অসৎ কাজ করা আমার পছন্দ নয় আমি ভালোভাবে বাঁচতে চাই ভালো ভাবে খাবার যা যাই তাই পাই এচে চেয়ে ভালো কিছুই হতে পারে না ঠিক আছে কিন্তু আমি ভাবি যে হতে পারে আমি গাল চলে যাব আর নতুন করে জীবন শুরু করব। ग्रामे गतन सद भाजबे ग्रामे पा खूब भलो तुम्हें खूब खिदे पे कैकट खा ও না আমি ঠিকই বলছি আমার একদমই খিদে পায়নি ও আচ্ছা যদি তোমার খিদে না পেয়ে থাকে তাহলে কি ভাল তোমার পেটের ভেতরে গর্জন করছে এই না আমি এখানকার নই আমি হলাম অ্যালন আর আজকেই আমি এই গ্রামে এসেছি আমার একটা থাকার জায়গা আর একটা কাজের খুব দরকার আমার এই ব্যাপার থাকতে শুরু করলো মহিলা খুবই মিষ্টি স্বভাবের আর তার সঙ্গে খুব ভালো ব্যবহার করত। অ্যালেন প্রায় ভাবত এই ঋণ সে কি করে শোধ করবে শেষে কাঠোরের একটা কাজ পেলো। আর রোজ তাকে কাঠ কাটতে যেতে হতো তারপর কাঠ নিয়ে বিক্রি করতে হতো কিন্তু এতে খুব রোজকার রোজগার হতো না কিন্তু যা পেত তার একটা অংশ সে ওই মহিলাকে দিয়ে দিত একদিন সে কাঠ কাছে আর এদিকে গভীর চিন্তায় মগ্ন আজ অনেক কাঠ কাটতে হবে গতকাল দেখলাম বাড়িতে কিছুই খাবার নেই আজ যদি কাঠ বিক্রি করে বেশি রোজগার হয় তাহলে আমি বুড়ি মাকে অবাক করে দিতে পারব আর দুজনে মিলে তাহলে খেতে পারবো সে নিজের চিন্তায় এমন আর এত খুশি ছিল যে কাঠ কাটতে গিয়ে তার হাত থেকে কুড়ুল পিছলে পাশের নদীতে পড়ে ও না বুড়িমা ঋণ করবার একটাই উপায় ছিল আমার কাছে এখন আমি কি করব ঠিক সেই মুহূর্তে নদীর জল পড়ি হঠাৎ দেখা দিল তাকে দেখে কাঠুরে অবাক হয়ে গেল পরি চিন্তা করো না আমি তোমাকে এনে দিচ্ছি নদীর জল জাদু করে একটা ঘূর্ণির সৃষ্টি করলো আর তার থেকে বেরিয়ে এলো একটা সুন্দর সোনার কুরুল আর যার চুনি পান্না লাগানো রয়েছে ঠিক বলছো তো আমি একদম ঠিকই বলছি ভালো কথা তাহলে আবার খুঁজে দেখি নদীর জলপরি আবার জাদু করলো আর এবার একটা রূপর কুরুল তুলে আনলো এতে অনেক দামি মনিমুক্ত লাগানো আর খুব চকচক করছে এটা তোমার এই এই যে আমি আমার না হাসলো আর আবার তার জাদু করলো আর এইবার সে কাঠোরের কাঠের কুরুলটা জল থেকে তুলে আনলো হ্যাঁ এটাই এটাই আমার কুরুল ও আপনাকে ধন্যবাদ দয়ালু পড়ি আমি তোমাকে একটা সোনার একটা রূপর কুরুল দিলাম যাতে কত রত্ন মণিমুক্ত লাগানো কিন্তু তুমি এত সৎ যে নিজের কাঠের কুরুলই চাইলে আমি তোমার ওপর খুবই প্রসন্ন হয়েছি পরী অ্যালেনকে সোনার আর রূপর কুরুল উপহার দিল অ্যালেন মহা খুশি সে পরীকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল ওই কুড়ি থেকে যে টাকা পেল তাই দিয়ে বৃদ্ধার জন্য একটা বাড়ি বানিয়ে দিল এখন তারা খুব আরামে দুজনে জীবন কাটায় একদিন অ্যালেন গ্রামে বেরিয়েছে তার সাথে কি হয়েছে সেই গল্প কয়েকজনকে বলছিল কারণ তাদের সবার খুবই কৌতূহল যে হঠাৎ অ্যালেনের ভাগ্য কি করে খুলে গেল তুমি সোনার কারোপাড়া রাজাস চুরি করেছ না আমি কিছু চুরি করিনি এটা আমার সৌভাগ্য বলা যায় সেই গ্রামের সেই লোকেদের নদীর পারে তার সাথে কি ঘটেছিল সব খুলে বলল এক বন্ধু আর একজন কাঠুরের নাম জেমস খুব হাসল শুনে আমি নদী থেকে এইভাবে দুটো কুড়ুল পেয়েছি নদীর জলপরি খুবই দয়ালু ছিল সত্যি খুব দয়ালু পরি বলে মনে হচ্ছে সেই দিনই জেমস তার কাঠের কুড়ুল নিয়ে নদীর পাড়ে গেল চারিদিকটা দেখে নিল যে কেউ তাকে দেখছে কিনা যখন মনে হলো সে নিরাপদ টুক করে কুরুলটা নদীর জলে ফেলে দিয়ে চিৎকার করে উঠলো একেবারে ভাবে ঠিক তখন নদীর জলপরি পড়ি আলোর ছটার ভেতর দিয়ে তার সামনে প্রকট হলো কি হয়েছে তোমার কোন বিপদে পড়েছ তুমি ও ভালো আমার কুরুলটা নদীর জলে পড়ে গেছে দয়া করে আমাকে সাহায্য করুন चिंता करो ना <laughs> कर तुम आपके जेम्स सोनारोर ने हाथ बाड़ाल कर्वहारे परी खुबी बिरत हो तुम्हेंोभी मानुष তোমার অসততায় আমি ক্ষুব্ধ হয়েছি আমি তোমাকে সোনার কুরুল দেবো না এমনকি তোমার নিজের কুরুলটাও দেব না দূর হও এখান থেকে এই কথা বলে নদীর জলপরি অদৃশ্য হয়ে গেল আর জেমস ও হতাশ হয়ে গেল তার এত লোভ যে শুধু যে সোনার কুরুল নাগালে পেয়েও নিতে পারল না তা নয় তার নিজের কুরুলটাও হারিয়ে গেল জলের মধ্যে যখন অ্যালেন এই কথা শুনলো তার জন্য খারাপ লাগলো তাই তাকে পাওয়া যায় জেমস কেঁদে ফেলল আর অ্যালেনকে কে ধন্যবাদ জানাল সেই দিন পরে যখন অ্যালেন সেই বৃদ্ধার বাড়িতে ফিরে গেল সে দেখে যে ছোট্ট বাড়ির বদুলে সেখানে একটা সোনার তৈরি বিরাট অট্টালিকা দাঁড়িয়ে আছে অবাক হয়ে গেল সেটা তুলে নিয়ে ও পড়তে লাগলো প্রিয় অ্যালেন তুমি শুধু সতই নও তুমি দয়ালু ও বটে নিজের খেয়াল রেখো আমার ভালোবাসা নিও নদীর জল পরে মানে তোমার বুড়ি মা অ্যালেন বিশ্বাস করতে পারছিল না যে এই বুড়ি মা যার সঙ্গে সে থাকত সে আসলে নদীর সেই জল পড়ে সে হাসলো চোখ দিয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ল এরপর কয়েক বছর অ্যালেন বেশ কয়েকটা বাচ্চাকে দত্তক নিল আর তাদের সৎ ও দয়ালু নাগরিক রূপে মানুষ করে তুলল যাতে এই পৃথিবীটা বাস করার পক্ষে উপযুক্ত স্থান হয়